আবু মুসার রদিল্লাহ তাল্লু হতে বর্ণিত নাবি সাল্লাহ আলসালাম এক ব্যক্তিকে অপর এক ব্যক্তির প্রশংসা করতে শুনে বললেন তোমরা তাকে ধ্বংস করে দিলে কিংবা রাবি সন্দেহ বলেছেন তোমরা লোকটির মেরুদণ্ড ভেঙে ফেললে